الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن مسجعات أعمالنا من يهدي الله فلا مضلله ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد عما سجدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله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 কামাবা আম্মা বরহিমিজিদু সম্মানিত মুর্বিয়ানেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান বাইরা सुस्थ रखी दुनिया विकास कम्त राखी विशेषकर गुणाराम खराब कम थको दूरे रखी मेहरबानी कर सर खबर तौफिकनायत करलें সেজন্য আমরা সবাই আমাদের মাবুদের দরবারে মনিবের দরবারে মাওলার দরবারে অন্তরের অন্তস্থল থেকে কালীমা তু শুকর জানাই আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ তাদের হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ারেদ আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফি উল মুজনেবিন রহমতুল্লিল আলমিন ইমাম উ নাবি গিন মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলাহি ওয়সাল্লামের দরবারে লাখ কুঠি সালামের হাদিয়া আমরা পেশ করি আমি আপনাদের সম্মুখে খুদ্া পাঠ করার পর কোন হাদিস বা কোনো আয়াত আমি তালাবাদ করি নাই আমি কিছু কথা বলব দিনই কথা বিশেষ কোনো আলোচ্য বিষয় আমার জেনে নাই আমাদের উপরে কিছু মানুষ কিছু অপবাদ দিয়ে থাকেন কিছু মুসলমান ভাই কিছু নামধারী ভাই না বুজার কারণে কিছু অপবাদ দিয়ে থাকেন এই মিথ্যা এবং অবাস্তব আমি এগুলো আপনাদেরকে দুই একটি বুঝাবো যেমন বলে থাকে যে আমরা অলি মানি আমরা অলিকে সম্মান করি না অলি মানি না আমরা যারা বেসরকারি আলে মোলামা কমীয় মাদ্রাসার আলে মোলামা एवं लैंजाम जमातरा अलि के सम्मान करना अपबादानी ओलर मुड़ीदा हक्कानी अलि के सम्मान करी हक्कानी अलिर महफीले बसि हक्कानी अलि के दाव दी एवं हक्कानी अलिर हाथी मुड़ीदा इस्ताह সাহাবাই কারাম রিদানুল্লাহ আলাহিম আজমাইন ওনারা ইমান আনার পরও আমল করার উপরে সাহাবাই কারাম আমাদের নবীর হাতে মুরিদ হইছেন এবং আমাদের নবেল ইসলামের কাছে মেয়ে লোকরা মরিদ হইতে আসতেন কোরআন শরীফের আজাদু যখন ইমানদার মেয়ে লোক আসবে আপনার কাছে আপনি মুরিদ করাবেন তারা যেন চুরি না করে জানা না করে সন্তান হত্যা না করে তারা যেন মিথ্যা কথা না বলে তারা যেন সিড না করে এভাবে আপনি এ সমস্ত নাকামদের উপরে মুরিদ করাবেন আমাদের নবী সল্লা ইসলাম উনি ন্যাকামদের উপরে মুরিদ করাতেন এবং কাকারদের সাথে লড়াই করার ব্যাপারও আমাদের নবুল ইসলাম বায়াত করাইতেন নবুল ইসলাম বায়াত জাহাদের উপরও করাইতেন এবং ন্যাকামল উপরও বায়াত করাইতেন সাহাবায়িকরাম বলেন আমরা আল্লাহের নবীর কাছে ইমামদার হওয়ার পরও আমরা করার জন্য আমাদের নবীর হাতে আমরা এবং পুরুষ লোক যখন হাত ধরা মোস্তাহাব হাত ধরতে না পারলে অসুবিধা নেই কিন্তু মেয়ে লোক পির সাহেবের কাছে হাত ধরা হারাম এবং যে পীর সাহেব মেয়ে লোকের হাত ধরবে সে হল গুন্ডা সে পিসাব নয় ঠিক না কি বলেন এবং আমালাসম মেয়ে লোকদেরকে মুরিদ করেছে কিন্তু আল্লাহর কসম আল্লাহ ফাঁকের নবী জীবনে কোন মেয়ে লোকের হাত ধরে নাই আল্লাহ ফাঁকের কসম অথচ নোবেল আসলাম উম্মতের আব্বা আমাদের নবেল আসলাম উম্মতের কি বলেন আব্বা ইম্যানি আব্বা রুহানি আব্বা আমাদের াম ইমানদারের কাছে জীবনের সাহিত্যের মূল্য বেশি এবং নবীল ইসলামের বিবিগণ ইমানদারের আম্মা আম্মাদশা বলেন হাত ধরি মুড়িদ করার নাই হাত করার নাই নাসমের সালী আসমা কদুলবাই আমরা আপনার কাছে মুড়িদ হবো আমরা কিছু মেয়ে আছি ভাবে মুরিদ করাবেন নবুল বলছেন এই জীবী আন্নি আমার আসমা আমার শালি দূরই যাও আমার সামনের চলে যাও আমি তোমাকে দেখা হারাম তোমার এই সমস্ত অঙ্গগুলো দেখা হারাম তুমি এখন বিয়াল লাইক আমি এক লক্ষ মেয়ে লোককে মুরিব যেভাবে করাই আমি একজন মেয়ে লক্ষ মরিব সেভাবে করাবো তো বায়াত আমরা হবো বায়াত হওয়াটা মোস্তাহাবলির কথা আল্লাহ বলছেন আল্লাহা বলছেন শরীফের আয়াতের মধ্যে আছে শৈতানের ওলি কারা শৈতানের ওলি হলো ব্রাহ্মণেরা শৈতানের ওলি হলো যারা আসছে না সামনে কি বলেন এরা হলো শৈতানের বলি ব্রাহ্মণ বনক এরা হলো শৈতানের বলি আর কে হলো আল্লাহ ফাঁকের বলি কেউ কার বলি বলেন আল্লাহ ফাঁকের বলি আল্লাহ ফাঁকের বলি যারা এদের পরিচয় আল্লাহাক নিজে দেন আল্লাহাক বলেন আল্লাহ কারা আল্লাহাক বলেন যারা খাটি ওলি হয়ে গেল আমি আল্লাহাকের কাছা আসি গেল ওলি শব্দর আবিধানিক অর্থ হল কা আবাদত করতে করতে করতে করতে কাছে আসি গেছে গুণা ছাড়তে ছাড়তে ছাড়তে ছাড়তে ছাড়তে তারা আল্লাহ পাকের কাছে আসি গেছে দুজক থেকে দূরে গেছে জান্নাতের কাছে আসি গেছে শয়তান থেকে দূরে সরি গেছে আল্লাপের কাছে আসি গেছে এদের কোনো চিন্তাও নাই এদের কোনো ভয়ও চিন্তা বলা হয় অতীতকালের জন্য ভয় বলা হয় ভবিষ্যতের জন্য তারা মরে যাওয়ার পরে এদের পরিবার দেশে থাকি যা পৃথিবীর থাকি যা তো আল্লাহ বলেন আপনি আমাকে ভুলেন নাই আমি আপনার না পরিবারের জন্য চিন্তা করতে হবে না এবং সামনে আপনার কবর হাসর পলছে রাত এগুলা আপনি ভয় করতে হবে না আমি আল্লাহ ফাঁক আমার দাড়িতে ফেরস্তা দিয়া আপনাকে জান্নাতে পৌঁছাই দেব এখন বলি কাকে বলে আমরা হয়তো ভুল বুঝবো অলি বলে কাকে আমরা হয়তো মনে করব। অলি হইতে হলে দশ হাত লাড়ি লাগবে অলি হইতে হইলে মনে করেন হাতে বিরাট তসবি লাগবে অলি হইতে মনে করেন গলার মধ্যে ফইতা লাগবে অলি হইতে হলে একই ফোকে গ্লাস করাইতে হবে অলি হইতে হইলে এখানে বসিয়া কিছু গাইবি কথা বলতে হবে অলি হইতে কিছু আজগবি দেখাইতে হবে অলি হইতে হইলে মনে করেন সেই বিভিন্ন প্রকার অলৌকিক দেখাইতে হবে এগুলো আমরা মনে করি অলি অলি অলি হবে কার কাছে আল্লাহাক অলির পরিচয় আমরা কোনো নতুন পরিচয় দেওয়ার দরকার নাই আল্লাহ যারা আমি আল্লাহ আল্লাহাকের ওলি রিক্সাওয়ালা বলি কুলিও বলি মজদুরও বলি অলি হইতেলে পর্ষা হইতে হবে এমন কোনো কথা নাই অলি হইতে হইতে হবে অলি হইতে চেহারা সুন্দর হইতে হবে এমন কোনো কথা নাই যত ইমানদার আছে সমস্ত ইমানদার স্তর হিসাবে আল্লাহ পাকের ওলি এবং অলি হইতে একটা কি গুণ লাগবে ওয়াকানুয়াপ এবং সে পরহেজগার হইতে হবে সে চুরি করবে না ডাকাতি করবে না সন্ত্রাসী করবে না মিথ্যা কথা বলবে না সে বোলকুরি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না এবং সে কোনো প্রকার সে মিথ্যা তোহমত দিবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষী দিবে না এবং সে দুনিয়াবি লোভে কোনো হক কথা গোপন করবে না দুনিয়াবি লোভে হক কথা গোপন করবে না এবং প্রধান্য দিতে হবে ওলির চিহ্ন হলো মতকে প্রাধান্য দেওয়া কোরআন শিল্প আল্লাহ বলছেন ইহুদিরা বলতো আমরা আল্লাহ কাকের ওলি যারা ইহুদি তারা দাবি করতো তারা কার বলি তো আল্লাহ বলেন ওলি হইতে হইলে তোমরা মদকে মহাব্বত করতে হবে সাই তোমরা মরি দেখো দেখি তোমরা কি আমার বলি না আমার খলি আমি আল্লাহ তোমাদেরকে দেখাই দেব তাহলে ওলি হইতে হইলে সবসময় সেই মতের চিন্তা থাকতে হবে পরকালকে দিতে হবে প্রদান্য পরকালকে দিতে হবে প্রদান্য ওলি হওয়ার বিরাট বড় লক্ষণ যারা ইহুদি তারা দাবি করিতে আমরা আল্লাহ ফাঁকের অলি তো আল্লাহ বলে তোমরা অলি হলে মরে দেখো মতের তোমরা আশা করো মতের আর্য প্রকাশ করো ইহুদিরা জীবনে মরতে রাজি নাই কারণ দুনিয়াতে সবসাইতে দাগাবাস দুর্গা বাস শান মুসলমানের দোশমন কোরআন শরীফের দোশমন আদিস শরীফের দোশমন আল্লাহ ফাঁকের দোশমন নবীর দোশমন একমাত্র দল হল ইহুদি আর খ্রিস্টান ঠিক না বা কথা বলে এই জন্য তারা মূর্তি রাজি নেয় তারা জানে যে আমরা মারা গেলেই আমরা সাথের সাথে দুযোগে যাব আমরা যাব আল্লাহ বলছেন অলি দাবি করলে তোর মৌতের আশা পোষণ করো তা আমরা আমরা বন্ড বলি মানি না আমরা বন্ড ফির বলেন না মানি না হাদিসের মধ্যে আছে আখেরি জমা নাই বন্ড ফির বাইর হবে আর ফাসেক আলেম বাইর হবে বন্ড ফির বাইর হবে আর কি বাইর বলেন এই জন্য বন্ধকে খাটিকে ইটা আমরা পরীক্ষা করব। পরীক্ষা করাটা হাদিসে আছে বৌদ্ধ ব্যক্তি আমাদের নবীকে পরীক্ষা করছে আমাদের নবীকে জকাত দিছে ফিতরা দিছে তখন নবুল বলেন কি জকাত ফিতরা দিলেন না আমাকে হাতিয়ে দিলেন কনা জকাত ফিতরা না এটা আপনাকে হাদিয়া তখন নবুল ইসলাম গ্রহণ করতেন আবার এক মাস পরে এক সপ্তাহ পরে নবুল ইসলাম করতেন যদি বলতেন জকাত ফিতরা নবুল বলেন আমি জকাত কাওয়া হারাম আমি ফিতরা খাওয়া হারাম না তৌরাত কিতাব আছে ইঞ্জিল কিতাব আছে যেজবুর কিতাব আছে যিনি আখরিস জমানার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি জকাত খাবে না উনি ফিতরা খাবে না উনি সবকা খাবে না না। আসলাম এক সপ্তাহ এক মাস পরে তার সাহিত্য আরো বালো হাদিয়া তাকে পরিশোধ করে দেয় জীবনে আমাদের নবেল কোনো ব্যক্তির হাদিয়া নিচে নাই নোবেল আসলাম সাথে সাথে পরিশোধ করে দিছে এক সপ্তাহ পরে হোক একদিন পরে হোক এক মাস পরে হোক তো আমরা হকানি ওলি আমরা মানি আমরা হকানি অলির মুড়িদ কোনো গৌরব নাম জুবিল আমিও হকানি ওলির মুড়িদ আমিও হকানি অলির মুড়ি আপনারও জমানা জাহেল বন্ডফির বাইর হবে এবং বাইর হবে কি বাইরে বলেন ফাঁসে আলম দেয় নেতৃত্ব পাইলে হক্ষতা গ্রহণ করি দেয় শেয়ার পাইলে হক্ষতা গ্রহণ করি দেয় গাড়ি পাইলে হক্ষতা গ্রহণ করি দেয় এরকম ফাসেক আলেম বাইর হবে এরকম ফাসেক আলেম হবে এই জন্য আপনারা চিনতে হবে হকানি আলেমকে ফাশাক আলেমকে চিনতে হবে আল্লাহ বলছেন হকানি আলেম কারা যারা আমাকে ভয় করে দুজকের ভয় আসে পরকালের ভয় আসে না হকান করতে পারে না এরা হলো হক্কানী আলেম কে বলছেন নিশ্চয় আমাকে ভয় করে হকানি আলেম এরা আমাকে ভয় করে কারা বলেন হকানি আলেমেরা কোরআন শরীর মধ্যে আছে কোরআন মধ্যে আছে যারা অ্যালেমের মধ্যে মজবুত যে সমস্ত ব্যক্তি অ্যালেমের মধ্যে বলেন মজবুত তারা আমাকে ভয় করে এবং তারা আমার কোরআন শরীফের আয়াত দুই প্রকার আছে কোরআন শরীফের আয়াত ক প্রকার আছে এক প্রকার হলো অস্পষ্ট এক প্রকার হলো স্পষ্ট অস্পষ্ট গুলোকে বলা হয় মোতা সাহাবে আর স্পষ্ট গুলাকে বলা হয় মক্কাম মহকাম তো যারা বড় আলেম আল্লাহাক বলেন যারা মজবুত আলেম তারা অস্পষ্ট আয়াতের মধ্যে নিজস্ব কোন মন্তব্য পেশ করে না নিজস্ব কোন মন্তব্য পেশ যেমন আলি ফিলাহিন অর্থ আমরা জানি না কানসবাই অর্থ আমরা জানি না যেমন কফ অর্থ নুন ওয়াল কালাম নুনের অর্থ আমরা এভাবে এই সমস্ত আয়াতকে বলা হয় অস্পষ্ট আয়াত যারা বড় আলেম নিজস্ব কোন মত পোষণ করে না তারা বলে আল্লাহ আল্লাহাক বুঝাইতে চাইছেন গোহন ডাকছেন আমরা বিশ্বাস করি আমরা কি করি বলেন এখন বড় আলেমকে হাদিসের মধ্যে আছে বড় আলেম কাকে বলা হয় খুব খেয়াল করবেন যার কাছে সাইটটা গুণ আছে কটা গুণ কটা গুণ কটা গুণ যার কাছে সাতটা গুণ আছে উনি বড় আলেম খুব মনে রাখবেন যার কাছে কথা কোন আছে বলেন উনি বড় আলেন যার জোবান খুব ভালো জোবানে ফালতু কথা বলে না শপথের বিপরীত কাম করে না অর্থাৎ জোবানকে সে রক্ষা করে খুব খেয়াল করবেন এক এক জোবানকে রক্ষা করা বহুত বড় গুণ বহুত বড় গুণ এই যে আমরা বলি ফেলাই এই অমুক কাফের যদি নবীর কাফের না হয় মুসলিম শরীফের হাদিস বহাই শরীফের হাদিস যিনি বলল অমুকের নবীর দুশন উনি নবীর দুশ্মন না হলে যিনি বললেন উনি সাথে সাথে নবীর দুশ্মন হয়ে যাবে সাথে সাথে হয়ে যাবে যদি আমি বলি অমুকের উপরে আল্লাহ পাকের গজব আল্লাহ পাকে লানত যদি অমুকুর আল্লাহ পাকের গজব লানত সেভুক্ত না হয় কোরআন হাদিসের প্রমাণ মতে যিনি গজব দিল লানত দিল সাথে সাথে আল্লাহ পাকের গজব ওনার উপর করবে আল্লাহ করেন আমার কোন উম্মত কোন উম্মতকে যদি কাফের বলে যদি সে কাফের না হয় যিনি কাফের বলছে সাথে সাথে সে কাফের হয়ে যাবে সাথে সাথে হয়ে যাবে এই জন্য জুবানকে হেফাজত করতে হবে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কোন কারণে বলেন দুজকের কারণে উৎকরি ফেলাইবে মানুষ জাহান নামে জোবানে দিবে বেশি এবং মধ্যে আছে সকালবেলা সমস্ত অঙ্গ জুবান থেকে মাপসা সকালবেলা সমস্ত অঙ্গ মাপসা কা থেকে এই জুবান তুমি ঠিক থেকে অঙ্গ ঠিক আর তুমি ব্যাঠিক হলে আমরা ব্যাঠিক এবং নবীল ইসলাম বলছেন এই জোবানের জোবানটা হলো আধিশ বা একশো টাক এটা একশো টাক কিন্তু তার গুণা হলো পাহাড়ের মতো তার গুণাকার মতো পাহাড়ের মতো গুনা নব বলছেন এই জুবানের শাস্ত্রটা খুব ছোট কিন্তু তার গুণা হলো পাহাড়ের মত গুণাকার মতো পাহাড়ের মতো গুণা এই জন্য নবুবক সিদ্ধি করি আল্লাহ আনু জুবানকে দৌড়ি উনি টানে আছে সাহাবিরা বললেন কি হলো আপনি জোবানকে মারেন কেন তিনি বলছেন আওরাদানি আলমাওয়ারে দা এই জোবান আমাকে বহুত হালাক করেছে আমাকে বহুত মুসিবতে ফলাইছে। আমি জোবানকে শাস্তি দিচ্ছি আমি কি আল্লাম্বা টাইম চুপ থাকতেন লম্বা টান চুপ থাকতেন লম্বা টান চুপ থাকতেন তো যে ব্যক্তি জোবানকে হেফাজত করে উনি কথা আর যে আগে দিয়ে বলছি যে ব্যক্তি শপথ করলে শপথের বিপরীত করে না এবং সেই শপথ মতে কাজ করে আল্লাহাকের নামকে ইজ্জত বহাল রাখে আল্লাহাকের কসম বলছে তৃতীয় গুণ মানবাদ এবং যার কলপটা ঠিক রিয়া নাই হিংসা নাই আমিত নাই গৌরব নাই বাবুগিরি নাই কথা বলছেনি দেখানা আধুনিক দেখানা এই অপরকে তুচ্ছ করে না দুনিয়া লোভ নাই মোনাফিকি নাই মোনাফিকই নাই একলা কিসে বর্তী বলেন একলাসে বর্তি যার কলব, যার কলবটা একদম ঠিক দেখি কিছু নাই এবং যে ব্যক্তি তার পেটকে তার পেটকে এবং প্যাটের সাথে যে আমাদের লজ্জাস্থান আছে নির্দিষ্ট অঙ্গ এই নির্দিষ্ট অঙ্গকে হারাম কাছ থেকে দূরে রাখে আয়াদ সব মুখস্থ উনি বড় আলেম কথা বলে নাই তফসির সব মুখস্থ উনি বড় আলেম কথা বলে নাই সব ফতুয়া জিজ্ঞাসা করলে জবাব দিতে পারে উনি বড় আলেম এই কথাটা বলেন না সব কিতাবুণ কটা গুণ নান বারি নুহু ফিল ন রিক্সাওয়ালাও বড় আলেম হইতে পারে হইতে পারে কুলিও বড় আলেম হইতে পারে একজন বৃষ্টি মানুষও বড় আলেম হইতে পারে একজন গরিবও বড় আলেম হইতে পারে একজন কুলিও বড় আলেম হইতে পারে এবং একজন সেই মনে করে মজদুরও বড় আলেম হইতে পারে প্রতিদিন কাম করে বদলা সে বড় আলেম হইতে পারে সে অলিও হইতে পারে সে কি হইতে পারে বলেন অলিও হইতে পারে সে হইতে পারে আমরা মনে করে কি অলি হইতে হইলে গ্যালাসইতে হইলে আকাশ হইতে হবে অলি হইতে হলে কিছু আজগি দেখাইতে হবে অলি হইতে হলে আমার মনের কথাটা বলে না বলতে বলতে হবে হবে। এগুলা হলো আমাদের শয়তানি কথা বানানো কথা অলি কারে বলা হয় কটা গুণ না না এটা তো বড় আলেম অলির অলির গুণ চারটে দুইটা ইমানদার হইতে হবে আর পর হেসগার হইতে হবে ইমানদার হইতে হবে ইটা হলো অলির গুণ কে বলছেন আরে কে বলছেন ইমানদার হইতে হবে কোন কাফের অলি হইতে পারবে না কোন নাফিদ অলি হইতে পারবে না এবং কোন হিন্দু অলি হইতে পারবে না কোন বৌদ্ধ অলি হইতে পারবে না এবং কোনো খ্রিস্টান অলি হইতে পারবে না অলি হইতে হলে ইমানদার হইতে হবে কি হইতে বলেন এবং সে পরহেজগার হইতে হবে পরহেজগার একজন রিক্সাওয়ালা নাই যদি আচ্ছা আপনি বলেন আল্লাহ কি আমাদেরকে আবাদত করতে বানাইছে না আজগি কথা করতে বানাইছে করতে বানাচ্ছে না একই ফুকে গ্লাস হারাইতে বানাইছে করতে বানাইছে না কারো মনের কথা বলতে বানাইছে बड़ी एवं जो कितबर कित तफस समस्त तफसर मध्य कथा एबादत करा गुणर था कूठी <laughs> कूटी কুঠি কুঠি কুঠি কুঠি আসগবী কথা কুঠি কুঠি অলৌকিক ঘটনা এবাদত করা আর থেকে বাসি থাকা আল্লাহ পাকের দরবারে দাম বাড়েন না বেশি আল্লাহ পাকের কাছে দাম বেশি হ্যাঁ যারা খাটি ওলি হয়ে যা ওরা ইচ্ছা করি কারামত দেখাইতে পারে না যারা খাটি বলি হয় ইচ্ছা করি কারামত দেখাইতে এবং আমাদের নবীকে বলছে নবী কিছু আসগুবি দেখান না আপনি কিছু আজগুবি কেন দেখান না তারা তারা কিছু আমদাজি কথা আমাদের নবীকে বলতেন। নবুল বলেন আমি তো আজ গভীর দেখাইতে পারবো না আজ গভীর দেখাইতে পারবে আমার হাত দিয়া কে আল্লাপা আজ গভীর দেখান স্বয়ং সম্পূর্ণ নয় আমার হাত দিয়া আজগবি গভীর করতে পারেন কে আল্লাপ আর সবসাইতে বড় নবির ইসলামের মজেজা হলো কোরআন শরীফ আমাদের নবীর সবসাইতে বড় মজেজা কি বলেন কোরআন শরীফ সবসাইতে বড় মজেজা কারণ কেয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা ছোট্ট সুরা সুরটা ছোট্ট আয়াত পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারেও নাই এরকম স্বাধীনতা এরকম সুন্দর বাসা দিয়া পৃথিবীতে কেউ বানাইতে পারবেও না সবসাইতে বড় মজে যা কি বলেন সবসাইতে বড় মজেজা কোনটা বলেন কোরআন শরীফ অলি কবরে মশারি দেওয়া অলি মানি কবরে মোমবাতি দেওয়া অলি অলির কবরের মধ্যে টাকা দেওয়া পয়সা দেওয়া এগুলা সবগুলা হল জাহান নামিদের কাম কাদের কাম বলেন না অলি হইতে হলে অলির কবর এগুলা করবে লম্বা হাদিস বড় হাদিস ছোট হাদিস কোন তারপরে বড় হাদিস লাল কিতাব কালো কিতাব এ ফিস্টাত ওই ফিস্টাত এই কোন ওই কোন পৃথিবীর কোন বাপের সন্তান দেখাইতে কবরে কবরে মশারি দেওয়া হারাম কবরে মোমবাতি দেওয়া হারাম কবরকে করা বলেন না হারাম এবং কবরের থেকে কবরওয়ালার থেকে পরীক্ষা ফাঁস করায় দেন আমাকে ছেলে দেন আমাকে মেয়ে দেন আমাকে দেন, এগুলা গুনে কবিরা তার ইমাম সাথে সাথে চলে যাবে একটা হল দোয়া আমাদের নোবেল আসলাম যখন পৃথিবীতে ছিলেন সাহবাহ কারাম আমাদের নবীর কাছে দোয়া সাইশে কি বলেন দোয়া দোয়া যাবে কিন্তু এই কথা বলা যাবে না আমাকে একটা মেয়ে দেন আমাকে একটা ছেলে দেন আমাকে দেন আমাকে উনি দোয়া পুঁতে পারবে কার কাছে কার কাছে বলেন না কার কাছে বলেন না হজরত আনস রদি আল্লাহ তাহ আনু দশ বছর খেদমত করছে আমাদের নবীর হজরত আনস রাহাল আনু দশ বছর খেদমত করছে কার ওনার বুড়া বুড়ি একটা আম্মা ছিল বুড়ি আম্মা বলে বাবা মোহাম্মদ করছে একটু দোয়া করেন একটু আল্লাহ কি করেন আল্লাহ আল্লাহ পাক আনস আমার খেদমত করছে দশটি বছর আয় আল্লাহ পাক আমার আনসের সম্পদ বাড়াই দিয়েন সন্তানও বাড়ায় দিয়ে আমি দিতে পারবো না আমি বাড়াইতে পারবো না কারো খেজুর বাগান দুইবার ফসল দেনা, কিন্তু আমার খেজুর বাগান দুইবার ফসল দেয় এবং আমি এতটুকু হয়াত পাইছি আমি আমার ছেলে নাতি ফন্তি খন্তি এদেরকে আমি দেখছি আমি দাফন করার মতো হায়াত পাইছি আমাদের এটা কে রাখছো বাবা কে রাখছো হজরত আব্দুল্লাহ বলেন নবী আমি রেখি খ্যাদমত করছে নবীর মনটা খুশি না আর খুশি দোয়া করে নবী আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ হজরত আব্দুল্লাহ বলেন আমার মতো মফাশের পৃথিবীতে নাই আল্লাহ পাকের নবীর দোয়ার বড় কতে নবীর দোয়ার কি নিজে দিস না দোয়া করছেন দোয়া করছেন বলেন বাবা তুমি আল্লাহাকের কাছে আমার মাধ্যমে কোন দোয়া করাইতে সালে করাইতে পারো তোমার কি চাহিদা আছে মাওলার কাছে বলো সাই হাদিস মোরা জান্নাত আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহ পাকের নবী বলেন জান্নাতের মালিক তো আমি নয় আমি তোমাকে পসের দিই আমি তোমাকে সুজুদ। বেশি বেশি নামাজ পড়ো আমি নবী তোমাকে ওয়াদা দিলাম আমি তোমাকে জান্নাতে নামার ব্যাপারে সাহায্য করব। তুমি আমার সাহাবি পথে শিখাই দিই বেশি বেশি নামাজ আদায় করো আমাকে তুমি জান্নাতে নিতে পারি মত এটা সাহায্য করো আল্লাহর অসংখ্য আর আজকে অধিকাংশ আমাদের ও অধিকাংশ যারা আমরা জাহেল মানুষ আছি মুরুক্ষ ব্যক্তি আমরা বুঝি না আমরা বুঝি না আমরা অজ্ঞ ব্যক্তিরা আমরা মাজারে যাই টাকা সাই চাকরি চাই এবং আমার কানে আসে শহরে নাকি কোন ব্যক্তি বাইরে ক তার কাছে মুড়ি হইলে কুটিপতি হওয়া যায় মরিদ কি কুটিপতি লাভপতি হবার জন্য হয় না মাওলাকে লাখে পাওয়ার জন্য হয় মরিদ হইতে হয় হেদায়েত পাওয়ার জন্য মরিদ হইতে হয় হেদায়াত পাওয়ার জন্য মালদার হওয়ার জন্য না মালদার তো মালসা। মালসা কারা কাপড়েরা তারা মালেই সা আর কিছু কে আমরা মাওলাকে আমরা আমরা নবীকে জামনাথ কে আর আমরা চাই আমরা মানুষ আমরা ফেরস্তা নয় সারে মতো সারে মতো আমরা যেন কজ্জ করতে না হয় আমরা যেন মানুষের ভিক্ষা কাছে ভিক্ষা করতে না না হয় সারের মতো আমরা হালাল চাই। প্রথম সাই কাকে আল্লাহ পাকে তারপরে সাই আমরা নবীকে তারপর আমরা জান্নাত আমার বান্দা তোমরা শুনো শোনো পৃথিবীর মালিক আমি আল্লাহ তালা বড় পৃথিবী বড় না আমাকে রাজি করো আমাকে রাজি করা সমস্ত পৃথিবীর সাইতে দাম বেশি মুড়িপতি হওয়ার জন্য এখন মুড়ি লাভপতি হওয়ার জন্য ব্যবসাদ লাভ ঠিক না বেঠিক কথা এই নিয়তে মুড়ি ধা হারাম এই নিয়তে মুড়ি কি বলেন না যারা এই নিয়তে মুড়িদয় তাদের মুখে দাঁড়িয়ে আসে না ती पर्दा मत चलेना तरह बसिया जाा लम्बा जमा गैते परेना कथा बुझाई से नियते जरा मरीद ते आखलाखोन है तखोन है আমার বাইরা এই জন্য সাবধান সাবধান যারা শুধু মাল চা শুধু মাল শুধু মাল শুধু মাল আমাদের নোবেলাম এদেরকে বদসছেন আমাদের নবীদেরকে বদুয়া দিচ্ছেন নোবেলাম বলছেন তাইসা টাকা চা শুধু পয়সা শুধু পয়সা শুধু মাল শুধু মাল শুধু মাল শুধু মাল এরা ধ্বংস হোক গর্বাধক নাশ হোক ধ্বংস হোক গর্বাধক তারা শুধু মাল চা শুধু মাল চা দুই এবং কবর উপরে আপনি হাঁটবেন না কোন মুসলমানের কবরে হাঁটবেন না খবরদার কবর উপরে কবর উপরে এটা ব্যায্যতি সম্মান না হাটা তিন এবং আপনি কবরকে গিরাও দিবেন যেন গরু ছাগল নাফা করতে না পারে চার এবং আপনি কবরে কোন গাছ থাকলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া গাছ কাটবেন না গাছে জিকির করলে জিকির করেই কবর আসাবকাল্লাফাক মাফ করি দেন এই কবর মধ্যে কবর মধ্যে মশারি দেওয়া হারাম মোমবাতি দেওয়া হারাম সেদা করা হারাম সেখানের মধ্যে মেয়ে যাওয়া হারাম আল্লাহের গজব আল্লাহন আল্লাহ আমার বাইরা আচ্ছা এখানে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সুপরিচিত এবং আকাঙ্ক্ষিত এইবার আমাদের সামনে তার গুরুত্বপূর্ণ করবেন সংক্ষেপে একটি পরিবেশন করছে نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سجعات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلغ فلا هادي له ونحهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فأنته صدق الله مولانا العلي العظيم موذك <تصفيق> محترم রাত আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত মুক্ত রাখি বিশেষ করে গুনার কাম খারাপ কান্তেক আল্লাফাক আমাদেরকে দূরে রাখি কিবিয়া আশরাফুল রহমতুল আলমিন ইমামুল নীম্মদ মুফা সাল্লুহামের দরবারে হাদিয়া আমরা পেশ করি বহু বড় বড় কথা বলেছেন দিনের কথা এবং বলবেন নির্ধারিত সময় লম্বা চূড়া কথা বলার সময় নেই আমার নামের পাশাপাশি এই আয়াত লেখা আছে এটা একটা লম্বা আয়াত করিমার শোষণ দিলেন যে বিধিবিধান তোমাদেরকে দিলেন তোমরা সেগুলি মেনে চলো তোমরা সেগুলি আঁকড়াই দাঁড়ো এবং যে নিষিদ্ধ কাজ থেকে উনি তোমাদেরকে বাধা দিলেন খারাপ কাজ থেকে তোমাদেরকে উনি নিষেধ করলেন তোমরা সেখান থেকে আমরা কিছুক্ষণ পরে ঘুমে যাব। আমার পরে আলহাজ আল্লাহ শহীদ আল্লাহ সাহেব বয়ান করবেন রাতে আমরা কি আবাদত করবো আল্লাহ পাকের নবী এবং কিভাবে আল্লাহ পাকের নবী আস্বাস করেন আমার উন্মতেরা গুম যাওয়ার আগে তোমরা দরজা বন্ধ করবো বিশ মিন্লা যে ব্যক্তি বিশ মিন্লা দরজা বন্ধ করবে ওই দরজা খুলতে পারে না সে দরজা শয়তান খুলতে পারে না গুম যাওয়ার আগে এবং বলছেন তোমার গুম যাওয়ার আগে তোমাদের সেরাক তোমরা চারাক নিবে আগুন নিবে দাও শৈতান উদুর বিড়াল বোড়ি করে মাঝে মাঝে আগুন করে লাগাইতে পারে এই কথাটাও হাদিসা আছে ইসলামে আসে আল্লাহাকে নবীর আদর্শের মধ্যে আছে। এবং যখন রাত গভীর হয় সলাফিরা মানুষ কম করে তখন তোমরা রাত বের হবানা কেন পুরো দিন কিছু জানোয়ার গর্ত থেকে বের হতে পারে নাই রাতে তারা গর্ত থেকে বের হয় আর পথে গাড়ে মানুষকে পাইলে তারা আঘাত করে তারা কামড় বলছেন। তোমরা শুনো কুকুরের আওয়াজ শুনলে তোমরা কি করবে একটা আদর্শ সেখানে আছে নবীল বলছেন আমার উন্মতারা কুকুরের আওয়াজ শুনলে তোমরা বাড়িতে ফোন ফোন করি না ফোন ফোন করে না এখন বাজে যাই না bari bari je oi dekhi chilo bujhay nai ami koichi je aai koichi আলো সম্বলবাবুরি আলোই আছে নাচবং সাস্তাউস বিল্লা যখন সৈতান থাকে থাকে তার পক্ষ থেকে আপনি আমার কাছে আশ্রয় চান তাহলে কুকুরে আওয়াজ দেয় দেখলে বলেন দেখলে কুকুরের সাথে সম্পর্ক শয়তানের সাথে। জন্য আমেরিকা রাশিয়া লন্ডন ইহুদি খ্রিস্টান এ সমস্ত দেশের তারা কুকুরকে চুমা দেয় মোহাম্মদ করে গলাইল ছেলেকে রাখে গাড়িতে কুকুরকে তারা চুমা দেয় গলাইল একসাথে রাখে কেন তারাও কুকুর কুকুরও কুকুর এবং তারাও না পাকুর ও সমস্ত বেদিনদের কৃষ্টিকালচার মুসলমানদের কাছে আসতে আসতে পারেন আমাদের নবীর আদেশ ছিল ইসলামের পথে না কে হত্যা করো কারণ তাছাড়া এক সময় বলছেন কালো কুত্তাকে হত্যা করো বেশি কালো কুত্তা শৈতান বেশি তরকারি চুরি করে কালো কুত্তা ঠিক নাকি ঠিক পারে কালো কুত্তা তো রাতের ব্যাপারে আল্লাহ ফাকে নবী একটা আদর্শ দিচ্ছেন এবং রাত্রে যখন রাতামরক আওয়াজ দেয় রাতামরক যখন রাত্রে আওয়াজ দেয় শরীফের হাদিস মুস্ত শরীফের হাদিস রাতামরক আওয়াজ দিলে দোয়াটা তোমরা পড়ি কেন রাতামরক আওয়াজ দেটা দেখলে রাতামরক আওয়াজ বলেন রাস্তা দেখলে তখন তোমরা আল্লাহ পাকের কাছে আসো আল্লাহ পাকের কাছে তোমরা মেহরবানি চাও আল্লাহলি কারণ আওয়াজ দেয় ফেরা দেখলে এটা একটা রাতের আদর্শ এবং আমাদের নোবেল আসতাম বলছেন রাতা মেরক তোমরা গালি দিও না রাতা মরগেরে তোমরা কি দিও না গালি দিও না কারণ রাতা টাইমে মানুষকে আওয়াজ দিয়ে দে নামাজের টাইমে টাই মানুষকে জাগ্রত করি দে ঘুমের থেকে নামাজের টাইম হয়েছে সেটা একটা আওয়াজ দেয় কুকুরু কুক করি আওয়াজ দে ঠিক না এই রাতা মরগেরে গালি দেওয়া নিষেধ শেষ সাথে আপনারা করে সে সাথে শেহরির টাইমে রাতামরক খুব বেশি আওয়াজ দেয় আগের জমানা বুড়ে বুড়ি এখন কিছু বুড়ে বুড়ি আছে মার্শাল্লাহরির টাইম হয় নাই গালি দিও না রাতামরক নামাজের টাইমে টাইমে তোমাদেরকে আওয়াজ দেয় কালো বিশৃঙ্খ বল নাই শক্তি নাই বুড়া মানুষ বংশ নাই শিক্ষা নাই জামা নাই বুঝেন না কথাটা আওয়াজ নাই হঠক ডাকিলে ফুরি মরি যাবে আগাম দে আগুন হারাম সাত বছর চেয়ারম্যানই করলে মেম্বারই করলে যোগের আগুন হারাম আছে যোজকের আগুন আরো আজীবন তেঞ্চুর গমজোর আকাশোর রাস্তার প্রশাসন সবাই ন যারা শুরি করে আর কি কিন্তু সাত বছর আজাম দিলে দুজগের আগুন হারাও মাজ কি দামি না বেদামি বলেন আমাদের নোবেল ইসলাম আজাম দিছে সফরে হাদিস আছে আমাদের নোবেল ইসলাম হাসান হোসাইন রবি তাল হুমার কানে আজাম দিছে এবং মহাজানের নামে কোরআন শরীফের আয়ত আছে পাওলাম মিনাল বসছেন ওই ব্যক্তির সাহিত্যে ভালো কথা কার হইতে পারে যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহ পাকের পথে ডাকে এবং গৌরব না বলে আমি একজন মুসলমান আমি একজন দৈনিক পাঁচবার আজান দিয়া আল্লাহ পাকের দিকে ডাকে কে মোয়াজ সাহেব এই আয়াতটা মোয়াজম সাহেবের নামে ফিট হচ্ছে এবং বহায় শরীফের হাদিস যেগে একটা আগাম দিল যত দূরে আওয়াজ গেল গরু ছাগল জিন ইনসান পশু পাখি শুনল সবাই মোদ্দেবের পক্ষে আল্লাহ পাকে দরবারে দলবদ্ধ হইয়া সাক্ষী দিবে তাহলে মহাদ্জা সাহেবকে দামি না বে বলেন যেখানে রাতা মরব দামি হয়ে যায় রাতা কুড়ে দামি হয়ে যায় মহাদ্দাহেব দামি হবেন না আল্লাহ নদী আর্সাদ করেন বহাই শরীফের হাদিস পশু পাখি আওয়াজ বুঝুক বা না বুঝুক ওই মহাজ্জনের পক্ষে তারা বলবদ্ধ হইয়া সাক্ষী দিবে পাল্লাহাকে নবী সাল্লা রাতের ব্যাপারে উম্মদকে আদর্শী দিলেন এবং নবল ইস্তাম নবুল আস্তাম বলছেন সূর্য যখন ডুবে গেল রাত হয়ে গেল রাত হয়ে গেল এই সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমরা মাদরিগের তিন রকা সরোজ নামাজ আমরা করতে হবে সেই তিন রাখার সরোজ নামাজ আমাদের শোকের শোকর তিন রাখার নামাজ কিসের শোকর বলেন শোকের শোকর এবং সূর্যতে ডুবে গেল কোথায় গেল নবুল আস্তাম বলছেন সূর্য ডুবে গেল গেল কোথায় সাহায্য বলছেন সুরাল্লাহ সাল্লাহ আমরা জানি না নগুলাম বলছেন সূর্য করে আল্লাহ পাকের আর্সন নিশে যাইয়া আগামী দিন পূর্ব দিক দিয়ে উঠব নাকি পশ্চিম দিক দিয়ে উঠবো আল্লাহ বলেন তুমি পূর্ব দিক দিয়ে উঠো পশ্চিম দিকে ডুবো আর কেমতের আগে বলবে পশ্চিম দিক থেকে উঠো পূর্ব দিকে ডুবো তো সূর্য রাত্রের বেলা যাইয়া সেজদা করে কোথায় বলেন না আল্লাহ পাকের আসন নিছে আর আমরা কিছু মানুষ আছি সূর্যকে সেজদা করি চাঁদকে সেজদা করি এমন কিছু হতো বাগা জাহান নামি আসে না নাই বলেন না আছে এবার নবুল ইসলাম বলছেন সূর্য ডুবির সাথে ডুবে যাবার সাথে সাথে একটা দো আছে তোমরা পরিবার আয় আল্লাহ পাক রাত আসি গেল দিন চলে গেল রাতে কত জানোয়ার বের হয় বর্ত থেকে রাতের মুসিবত থেকে আপনি আমাকে হেতাজত করেন রাতের মুসিবত থেকে আপনি আমাকে হেতাজত করেন সূর্যকে আল্লাপাক দুজগে দিবে চাঁদকে দুজকে দিবে তারা সূর্যকে সেজদা করছে চাঁদকে ছেদা করছে আল্লাহ পাক তাদেরকে দেখাবে আমার ছেলদা সূর্যকে দিলা কেন আমার ফেসদা চাপকে দিলা কেন আমার ফেসদা তার দিলা কেন এই জন্য আল্লাহ সূর্যকে চাপকে দুযোগে দিবেন ওদের মনে দেখা দেওয়ার জন্য মনে কি দেওয়ার জন্য দেখা দেওয়ার জন্য আল্লাহ করেন্লাহ আর সূর্য চন্দ্রকে আল্লাহাক অন্ধকার বানায় জাহান নামে ফেলে দিবে जहां नाम चांद के अंधकार बनाई जहां नामे फेले रतदीपर नाम दूरता सुन्नत पड़ी तरह आपने चार जखात कथा खुब ख्याल करें एक तो जिता जानी तरह विपरीत हागदीबर पर चार जखात नकल जुदी पड़ते सुन्नत सह मोट सड़क হাদিস বপে বোঝা যা শূন্যর ষোল সরকাত কিন্তু আমরা আলোক সয়কাত এটা আমাদের আমল হাদিস থেকে বোঝা যা শূন্য ষোলো সরকার নবুল বলছেন যে ব্যক্তি মাদ্বীপের পরে অর্থাৎ ফরজের পরে তারপরে সৈরকাত নফল স্বয়কাত নামাজ করতে পারবে আমি নদী বললাম বারো বছর নফল হবাদত করলে যে স্বভাব তার আমল নামাজ সে স্বভাব দেওয়া হবে আমরা পড়ি না আমরা কোন রকম তারা তারি সুন্নত করি বিড়ি খেতে আরম্ভ করি আমরা ওই চার দোকানে বসে বসি রোডে বসে বসি রাতের আমল বইতেছি আল্লাহ করেন যে ব্যক্তি নামাজ করবে বারো বছর নকলে বা দপ্তর সব পাবে। গুম যাওয়া গুণা যারা ঠিক না এশার নামাজ ছাড়ি দে সেটা বলতেছি না ছুটে যা ইমান নামাজ দেওয়াটা এটা অসম্ভব কথা এই মাগরিবের নামাজের পরে রাত মাঝখানে গুম যাওয়াটা গুণা এবং নামাজে গুম যাওয়াটা গুণা এবং আদিশের মধ্যে আছে জিকিরের মা ফিলে গুম যাওয়াটা গুণা এবং তাহাদ্যদের টাইমে গুম যাওয়াটা আল্লাহ ভালোবাসেন না তো সিরে কবির ইত্যাদিস আছে আল্লাহ করেন নজর সাদ করেন্লাহ তিন জায়গাতে গুম যাওয়া গুণা মাগদীবের পর এবং মাগদীবের পর এবং জিকিরের মা এবং নামাজের মধ্যে এই তিন জায়গাতে গুম যাওয়াটা গুণা নামাজের মধ্যে গুম গেসেলটা ঠিক মত হল না মাগরিগের পরে গুম গেলে সে ব্যক্তি এসে নামাজটা কাজ হয়ে যায় এভাবে যে ব্যক্তি গুম যা শেষ সার্থে সে ব্যক্তি তাহাংশ এবং মহাক্তিন যারা শুধু যারা বেশি দক্ষতা রাখে করান মহাদেশের মধ্যে উক্তিমতে তাহাজ্যত নামাজ হলো শূন্যতে মহাক্কাদা নকল নয় শূন্যতে মোয়াক্কাদা তাহাজত নামাজ আল্লাহ পাকের নবী জিন্দিগি তো সারে নাই এবং কেউ সারলে ন তাকে প্রশ্ন করেছেন সারস কেন যে আবাদত আমাদের নবী জীবনে ছাড়েন না খাললে আবার প্রশ্ন করে এটাকে নফল হওয়ার কথা না শূন্যত হওয়ার কথা শূন্যতে মোয়াক্কাদা হওয়ার কথা এটা নফল নয় তো নামাজের মধ্যে গুম যাওয়া গুনা এবং এখানে নামাজের মাগরিবের মাঝখানে গুম যাওয়াটা গুনা জিকিরের মাছ হলে গুম যাওয়াটা গুনা তাহাজ্জতের সময় গুম যাওয়ার গেলে আল্লাহ পাক নাপশ হন আদি আছে রাত্রের বেলা তোমার বিবিকে পানি মারিয়া গুম থেকে জাগ্রত করে দাও এবং বিবি উঠলে তোমাকে যেন পানি মারিয়া গুম থেকে জাগ্রত করে দেয় যে স্বামী উঠল নামাজ পড়লো বিবিকে জাগ্রত করে দিল উঠল না চেহারা সাই পানি মারি দিল আমি নবী ওই স্বামীর জন্য দোয়া করি এবং যে বিবি উঠল স্বামীকে জাগ্রত করে দিল স্বামী উঠল না চেহারা সাই পানি মারি দিল আমি নবী ওই দিবির জন্য দোয়া করি الله بك أنه بير شد قرآن قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجولا قام من الليل سم صلى وعيقظت زوجه فإن عبادنا زحى في وجهه الماء ورحم الله امرأة قامت من الليل فصلت وعيقظت زوجه فإن عبادنا زحى في وجهه الماء. রাত্রাল্লা কাকে নবী তাহা করতে বলছেন আমরা তাহা যবো দূরের কথা আমরা ফরজ নামাজ করি না ফরজ নামাজ করি না তাহাজ করবো দূরের কথা আমাদের নোবেল আসলাম জীবনে তাহা নামাজ নামাজ নাই আর এখনো ব্যক্তি আমরা এখানে আসি জিন্দিগিতে আমরা তাহাজ নামাজ পড়ি নাই আসি নাকি নাকি বলেন আসি নাকি নাই আমরা আসি এফারের নামাজ আমরা পড়লাম রাত্রে এফারের নামাজের পরে যে ব্যক্তি দুই রথার নকল নামাজ করবে ইমাম আহমদ ইবনা হাম্বল। রহিমা উল্লাহ বলছেন নবেল ইসলামের হাদিস থেকে সবে পদরে ওই নামাজগুলা গুলা যে স্বভাব আল্লাহ পাকে নবী বলছেন এখারের নামাজের পরে দুই রতাব নফল নামাজ করলে সবে পদরে পড়লে যে স্বভাব আল্লাহ আমল নামাজ আমাদের আদেশ পরে গল্প করা হারাম পরে কোন গল্প কাহিনী বলি এসারের নামাজে কোন গল্প কাহিনী করি গুম নষ্ট করা সেই ব্যক্তি সেট লইয়া রোল লইয়া হাঁটতেন আর চেক করতেন এসারের নামাজের পরে গল্প করছে কারা কাহিনী বলে কারা নাটক দেখে কারা সিনেমা দেখে কারা আলতু ফালতু কথা বলে কারা উনি ওদেরকে বেটাইতেন যদি হজরত ফারুক আদি আল্লাহ তাহলে আর বর্তমানে কিংবা ঠিক না ঠিক কথা কথা বলেন না আজকে বিসিআর এবং নাটক এবং এ সমস্ত অশ্লীল সায়াছবি নগ্নতা আজকে সমস্ত সমাজকে ধ্বংস করে দিন ঠিক না কথা বলেন না একটা বাজে ঘুমা রাত্রে দুটা বাজে ঘুমা টিভি দেখে বিসিআর দেখে আর আটটা বাজে গুমের থেকে উঠে আর আমরা ওদেরকে বলি তারা বড় লোক তারা মেম্বর তারা চেয়ারম্যান তারা শিক্ষিত তারা বলো শিক্ষিত যাহেল তারা শিক্ষিত কি বলেন না যা তারা আটটা বাজে ঘুমতে উঠেন টিভি দেখলো নাটক দেখলো বল খেলা দেখলো তাস খেলাইলো জুয়া খেলাইলো এসার নামাজের পরে বিসিআর দেখলো নগ্ন ছবি দেখলো এই সমস্ত দিকটা আটটা বাজে ঘুমাতে উঠলো তাদের কানে শৈতানে পেশাব করে তাদের কানে পেশাব করে কি বলেন নাকি নবরাস্তাম বলছেন তোমরা এসালের পরে ঘুমাই পড়ি এসাল নামাজের পরে তোমরা ঘুমাই পড়ি ঘুমাইলে তিনটা বাজে ঘুম ছুটি যাবে আমাদের কজরের টাইমে ঘুম ছুটি যাবে আজকে আমরা সেই টাইমে তো ঘুমাই নাই আর যেই টাইমে আমাদের ঘুম যাওয়ার সময় নয় আমরা সেই টাইমে ঘুমাই আদি আছে আছেন আল্লাহ পাকে নদিয়ার সাত করেন যে ব্যক্তি বে টাইমে ঘুমাবে অদিক গুমাবে সেই ব্যক্তি পরকালে আমল নেকামল হাতে থাকবে না ফকির হইয়া পরকালে উঠবে আল্লাপাকে ওদিক গুম ওদিক গুম মানুষকে পরকালে ফকির বানাবে তার হাতে কোন নেকামলের আমলে থাকবে না অদিক মানুষকে পরকালে ফকির বানাবে হাতে কোনো নেকামল থাকবে না আদেশের মধ্যে আছে যে ব্যবতি ঘুমাই ঘুমাই থাকে ঘুমাই ঘুমাই থাকে আল্লাহ পাক্তাকে অধিক খারাপ জানেন আল্লাহ যে ব্যক্তি বেশি বেশি ঘুমাই থাকে আর অলস থাকে আল্লাহ পাক্টাকে বেশি খারাপ জানে তো নোবেল আস্তমের আদেশ আদর্শ তোমরা সরেন নামাজ করি ঘুমাই করি এবং আছে। তোমরা পড়ি রাতের আদেশ যারা ফজরের নামাজ পড়লো না আটটা রাজে ঘুমাজতে উঠি তারা চলে গেল মাঠে খালে বিলে চাষে আমি নবী বললাম কাফের এবং শৈতানের পতাকা হাতে নিয়ে বাহিরে গেল তার পাতাগা বলেন না এবং শৈতানের পতাকা হাতে নিয়ে বাইরে গেল হাজার হাজার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান আটটা বাজে ঘুমতিতে উঠে বিশেষ করে শহর বন্দরটিতে একটা বিলাসিটা একটা বিলাসিটা আর সে বিলাসিতে এখন গ্রামে আসছে করেন। বাংলার যারা নামাজ পড়ল না আটটা বাজে ঘুমতি উঠলো শয়তান তাদের কানে পেশাব করে শয়তান তাদের কানে পেশাব করে একটা শৈতান আরো পেশাব দুর্গন্ধ না খুব বেশি সুগন্ধ কি বলেন দুর্গন্ধ এর মধ্যে দুর্গন্ধর ব্যক্তিত্ব হতে পারে না তার পেশাব শয়তান কেমন দুর্গন্ধ তাদের কানে থাকে কানে থাকে এবং আটটা বাজে গুমত্য উঠে সাতটা বাজে ঘুমত্য উঠে শয়তান তাদের ঘাড়ে তিনটা গিরা লাগা আলাইকালা এলং তবে এলং সরকুত গুমাও রাত্রবহুত গুমাও রাত্রবহুত গুমাও রাত্রবহুত আর যে ব্যক্তি সজর নামাজ করি ঘর থেকে বের হলো ইমানের পাতাগা হাতে নিয়ে বাহিরে গেল তার পাতাগা বলেন তার পাতাগা আল্লাহ থেকে বাহিরে গেল ও মান সরাজা ইলা সুখ আর যে ব্যক্তি পাতারে গেল ফজরের নামাজ না আটটা বাজে ঘুমতে উঠলো সে সৈতানের পতাকা হাতে নিয়ে বাহিরে গেল সরাজা বিরয়াতি সৈতান রাতের কথা বলতেছি রাত্রে আমাদের কি আদর্শ হওয়া উচিত আল্লাহ পাকেন নবী রাত্রে আদর্শ কি দিলেন নবীল আসতাম বলছেন আমার উন্মতেরা তোমার রাত্রে গুম যাইবা অজুবানায় গুম যাইবা যে ব্যক্তি নাই গুম যা ওই গুমে মারা গেলে শহীদ জীবনে অজুবানায় গুমাইছি নেই গুম যাই বিরি খাই আল্লাহ জালতা সালতা এই দোয়াটা মুখাস্ত করবেন এত লম্বা দোয়া কেমনে মুখস্থ করব তো লম্বা নাটক কেমনে দেখি লম্বা সিনেমা কেমনে দেখি লম্বা গব কেমনে মারি লম্বা সফরের কলম কেমনে পড়ি কেমনে পড়ি আমার বাইরা আল্লাহা কেমন কিভাবে ঘুমাইতেন সেটা পুরা বলতে পারলাম না এখন সোয়া বারোটা বাজে গেছে সময়কে ঠিক থাকতে হবে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক